আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলার প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সেজন্য দোয়া করছি আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে আমাকেও ভালো রাখেন এবং দিনের খেদমত আঞ্জাম দেওয়া তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য তো রহমতের দোয়ার খুলে দেয়া হয়েছে আর ওই দোয়া তো কবুল হয় যেটা বেজহারুল গাইব গাইবানাভাবে এক মুসলিম আরেক মুসলিমের জন্য যখন দোয়া করেন তখন এটি একটি শ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি আল্লাহ কবুল করেন প্রতিদিনের মতো আজকেও আরেকটি কৌরানিক মূল নীতি নিয়ে ইউনিভার্সাল কৌরনিক কায়দা নিয়ে বিধান নিয়ে হাজির হয়েছি আসলে বিধান তো আল্লাহরই আল্লা বিধান দেবেন বিধান কোন রাজনীতি তাহলে তিনি তার পক্ষ থেকে কোরআনে দেবেন তার রাসুলকে জানিয়ে দিবেন বিধান সব আল্লাহর ইনিল হুকম ইল্লাহ আলিল্লাহ কিন্তু সত্য আল্লাহর বিধানের কথা বললে আমি আমার ধর্মের কথা বলছি আমার তো ধর্ম পালনে সম্ভব নয় আল্লাহর বিধানকে যদি আমি অমান্য করি আল্লাহ ছাড়া আর কেউ বিধান তোমার রবের কোসম তারা ইমানদারি হবে না হাতিমা তাদের মাঝে যত সংকট সকল সংকটে যতক্ষণ তুমি মোহাম্মদকে তারা বিচারক হুকুমদাতা হিসাবে গ্রহণ না করে তুমি তো আল্লাহ পক্ষ থেকে হুকুম দেবে আলোকে কোন বিচার করে দাও সামান্য তোমার সংকোচ অন্তরে বোধ করতে পারবে না তাসলিমা কমপ্লিট আত্মসমর্পণ করে মেনে নিতে হবে তোমার কাছে পাওয়া আমার বিধানকে তাদের সব আমল বরবাদ করে দিয়েছে। আল্লাহ রবুল জালাল তাহলে আমি মুসলিম আমার এটা ধর্ম আমি কোন দিকে যাব আমার তো কোনো উপায় নেই আল্লাহর এই কথা না বলে যে আইন বিধান হুকুম একমাত্র আল্লাহ এটা আমার বেশি কিমান তাহিদুল হুকম আল্লাহর হুকুম মানার তো ধর্মের কথা বলছি আমি জাহান্ন থেকে বাছার জন্য এটা আমাকে বলতেই হবে এই জন্য এই যে কোরআনিক বিধিবিধান জীবন ঘনিষ্ঠ বিধানগুলো এগুলোর প্রত্যেকটি আল্লাহর কাছ থেকে পাওয়া এগুলো না মেনে আমাদের কোনো উপায় নেই সেজন্যই সযত্নে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এসব বিধি বিধান আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমল করতে হবে মানতে হবে বিশ্ববাসীকে এই কোরআনীকে মহান মূলনীতিটি পেলাম এই মূলনীতিটি কোরআনে করিমের বাইশ নম্বর আল আলহাজের চল্লিশ নম্বর আয়াতে আমরা পেয়েছি আল্লাহ বলছেন কসম করে বলেছেন এটি কসমের নাম কসম করে বলছি করবেন আল্লাহর সাহায্য শুরু বন্দার সাহায্য যেখানে শেষ হবে সেই পয়েন্ট থেকে আল্লাহ সাহায্য আরম্ভ হয়ে যাবে জন্য আগে বন্দাকে তার হাতে কি আছে সেটা পেশ করতে হবে সে কতটুকু সহায়তা নিতে পারে এক দুটাকা, এক পয়সা দু পয়সা কতটুকু এক বিন্দু দু বিন্দু রক্ত দিতে পারে সে কতটুক কি পারে যতটুকুই হোক আগে তারটা দিতে হবে সে তারটা দিয়ে দেয় তারপর থেকে শুরু হবে আল্লাহর সাহায্য কত সুন্দর চুক্তি আল্লাহতালার সাথে ইমানদারদেরকে প্রত্যেক স্থান কাল ব্যাপী সকল মমিনকে আল্লাহতালা তার বিয়ে দিচ্ছেন মনোগত তৈরি করছেন হে মমিন আগে তোমার কাছে কি এটা দাও তারপরে আমারটা আমি দেব এটা শর্ত কারণ এটা তো বিনিময় দেবেন জান্নাত জান কিনে নিয়েছেন আল্লাহ যেটা কিনে নিয়েছেন সেটা তো আগে আমরা দেবো এরপরে কতটুকু অভাব আছে বাকিটা তিনি পূরণ করে দেবেন যেমন টি সুরাল বাকার আল্লাহ বলেছেন তারপরে আমারটা করব। কারণ তোমরা আমার গোলাম তোমাদের সাথে আমার চুক্তি হয়েছে আগে তোমাদের দিক থেকে এটা শুরু হোক তোমরা যদি এটা দাও তাহলে আমারটা আমি তোমাদেরকে দান করবো সেজন্যই আল্লাহ তালা এখানে বলেছেন আমরা পেতে চাই সাহায্য কে পেতে না চায় সাহায্য পাওয়ার বাসনা সবার মধ্যেই থাকে কিন্তু সে সাহায্য মানুষ পায় না পেয়ে আফসুস করে যে আল্লাহ আমাকে সাহায্য করলেন না যেমন এখন বর্তমান আমার যা আছে তা আল্লাহ সামনে আল্লাহর দিনের জন্য আমি ঢেলে দিয়েছি কিনা আমি তো সেটা করিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম মক্কি জিন্দিগিতে দিন প্রচার করতে করতে সাহাবাই কেনাম দিন প্রচার করতে করতে দিনের উপর আমল করতে করতে যখন দেয়ালে দেহ থেকে গেছে শক্তি আর নেই ওখানে তখন আল্লাহ সাহায্য শুরু হয়েছে হিজরতের অনুমতি চলে আসলো তারা মদিনায় গেলেন এর পরে একের পর এক আল্লাহর নসরত আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ তারা বিজয়ী হলেন দিন চিরস্থায়ী রূপ লাভ করলো তো সেই শর্ত তো আমাদেরকে আগে পূরণ করতে হবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যাদের কথা আল্লাহ বলছেন তাদেরকে জমিনে ক্ষমতা দিলে তারা সে ক্ষমতার উদ্বোধন করবে রাষ্ট্রকর্ম উদ্বোধন করবে সর্বপ্রথম সালাতের মাধ্যমে আল্লাহর অধিকার দিয়ে দিল আর বান্দার অধিকার দিয়ে দিলার অবিল মারুব সব ধরনের সৎ কাজের আদেশ করলো মাহরুব বলা হয় তাহিদ এবং তাহিদের প্রসঙ্গ যত আবাদ বন্ধু গিয়াছে সব আর নিষেধ করলো মুন কার থেকে মু হলো যত পাপাচার আছে এই সবগুলি হলো নির্দেশ দেয় সবকিছু আল্লাহর জন্য করো আর সিরক বর্জন করো আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করো যদি কেউ এই চারটা কাজ করে তাহলে সে আল্লাহকে সাহায্য করলো অলিল্লাহে আতুল উমুর সবকিছুর চূড়ান্ত পরিণতিিত তো হাতে তাহলে আমরা কি পেলাম আল্লাহ সাহায্য করা যায় কিভাবে পালন করলে হলো। আল্লাহর নিষিদ্ধ করলে আল্লাহ কে সাহায্য করা হল আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলে দিনের শত্রুদেরকে পরাস্ত করলে আল্লাহর কালিমাকে বুলুন্দ করলে কালেমা তাদের বাণী কে আইন কে হুকুম কে নিচু করে দিলে তাহলে এর অর্থ হল যে আমরা একেবারে আমরা আল্লাহকে সাহায্য করব। সেটা আছে কিন্তু মূল সাহায্য কিন্তু এখানে যেটা আয়াতে আল্লাহ বলেছেন অতএব এখানে কত শক্তিশালী ভাবে আল্লাহ বলেছেন কত জোরদার ভাষায় বলেছেন ওলাই একটি অবশিষ্ট যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছেন সেই জন্য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 कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means, even got died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, Dr. Jaakirat sangya alap kori. Today, at 6.30am, you are the same. You are the same. Peace TV, Bangladesh.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 बो आल्ला कलम चले मत पृथ्वी ग्रंथ नहीं जीवन के आलोकित देख বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র বিরতির পর আবারও আসলাম কোরআনিক মূলনীতির এই আসরে এখানে কত শক্তিশালীভাবে আল্লাহ বলেছেন কত জোরদার ভাষায় বলেছেন ওলাইয়ান সুরান ময়নসুরু আরবি ভাষার গ্রামার ব্যাকরণ অনুসারে এখানে কতগুলো শব্দকে অর্থকে জোরদার করার অব্যয় আল্লাহ ব্যবহার করেছেন একটি হল লায়ান সুরান্না লাম আরেকটা হলো পরে নুন এর অর্থকে জোরদার করার জন্য শব্দ শেষে নুন ব্যবহার হয়েছে জুমলাটা ইন্দন আজিজ আল্লাহ অত্যন্ত ক্ষমতাধর মহাপরাক্রমশালী এটাও বলা হয়েছে যাতে করে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ তালা দুর্বল নন যে তিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন না তাহলে অত্যন্ত জোরদার ভাষায় আল্লাহ আল্লাহতালা এখানে তাকে যারা সাহায্য করবেন তাদের সাহায্যের ঘোষণা তিনি দিয়েছেন অলিল্লাহ আকে বাতুল উমুর তারপর বলেছেন সকল কিছুর চূড়ান্ত পরিণতি তো আল্লাহরই জন্য আল্লাহরই কাছে তিনি পরিণতি নির্ধারণ করবেন আসলে আল্লাহকে সাহায্য করা সালাৎ কয়েমের মাধ্যমে যারা সমাজে সালাদ সাহায্য করলেন সাহায্য করলেন না তার তো ইসলামে নেই কারণ আল্লাহ বলেছেন সব আল মা চার নম্বর আয়াতে ফল মুসল্লিন আল্লাহ ওই মুসল্লিদের জন্য জাহান দুর্ভোগ যারা তাদের সালাত থেকে উদাসীন এরা সালাত পড়ে সালাত না পড়লে যে তার কি অবস্থা হবে সেটা তো কল্পনাই করা যায় না তার তো নাই কিন্তু সালাদ পড়ে কিন্তু অবহেলা করে তার জন্য জাহার্নাম তাহলে যে সালাদ পড়নেওয়ালা একটু অবহেলা করলেও জাহার্নাম সেই সালা যদি কেউ টোটাল না পড়ে তার জন্য যে জাহার্নাম সেটা তার বলার অপেক্ষা রাখে না সালাদ কত পড়ে ইবাদত আল্লাহর সালাদ না পড়লে ব্যক্তি সেরকের মধ্যে পড়ে যেতে পারে বর্জন করলে তোমরা আল্লামুখী হোক আল্লাহ আল্লাহকে ভয় করো তাকুন ও মিনাল মুসি কিন কাতারে চলে যেও না যে সালাত পড়লো না সে তো সিরিক নিয়ে আসলো সমাজে সে তো সাহায্য করলো না আল্লাহর দিন সে বরং ধ্বংস করলো অতএব আল্লাহর দিন সাহায্য করার প্রথম পয়েন্ট হিসেবে আল্লাহরে নিয়ে এসছেন সালাদ সালাৎ করাকে। তাহলে যিনি সালাৎ কায়ে করলেন নিজের অস্তিত্বে পরিবারে সমাজে তিনি আল্লাহকে সাহায্য করলেন আল্লাহ তাকে সাহায্য করবেন আল্লাহ ওই সরকারকে সাহায্য করবেন যে সরকার সরকার হয়ে ক্ষমতা পেয়ে তার রাষ্ট্রে সালাৎ কায়েম করে দিলেন। দিলেন্লাহ সালাৎ কায়েম করার পরে গরিবদের যে অধিকার দেওয়া উচিত অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য। তারা দিয়ে দেয় তারা নিজেরা ভালো হচ্ছে পরিশুদ্ধ হচ্ছে মাল পরিষ্কার করা হলে পরে আগে মালদার পরিষ্কার হচ্ছে তো হেরোহম হ্যাঁ নবী আপনি জাকাত নিয়ে জাকাত দাতাদেরকে পবিত্র করছেন অতুজাকি হিমবে হা তাদেরকে বিশুদ্ধ করছেন পরিশুদ্ধ করছেন তাদের অন্তরের মধ্যে সুকুমার বৃত্তি ইমান তা কুয়া ফরে বাড়িয়ে দিচ্ছেন দানশীলতা বাড়িয়ে দিচ্ছেন তাহলে আগে তো তাদের উপকার তো এই কাজগুলি কোনাই হলো আল্লাহকে সাহায্য করা এজন্যই এখানে এটি এসছে যে আমরা কিভাবে আল্লাহকে সাহায্য করব আল্লাহ জবাব দিয়ে দিলেন আজকের মুসলিম জাতি যারা ইমানদার জাতি তারা যদি আল্লাহর সাহায্য চান তো এই চারটি মূলনীতি তাদের তাদের দেশে তাদের রাষ্ট্রে কায়েম করতে হবে এই চারটি মূলনীতি ফুলফিল হলেই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ইনশা আল্লাহ সর্বদিক থেকে সাহায্য করবেন যেমন আরেকটা হাদিসেজি বলেছেন তাদা উমাম ইলা সেদিন দূরে নয় যে তোমাদের বিরুদ্ধে বিভিন্ন জাতি জাতিপুঞ্জ তোমাদের বিরুদ্ধে হামলা করার জন্য এক অপরকে ডাকাটাকি করে আনবে আজকে যেমন সারা বিশ্বব্যাপী যৌথ বাহিনী মুসলিমদেরকে মারার জন্য একত্রিত হয় অচিরেই বিভিন্ন জাতির তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একে অপরকে ডাকবে কিরকম ডাকবে কেমন তাদের আল তাদের আল আকালাত যারা খেতে বসবে তারা যেমন তাদের যেখানে খাদ্য রাখা হয় মেহমানরা একে অপরকে ডেকে সেদিকে আনে ডাকা ডাকি করে খেতে বসে এই রকম তোমরা খাদ্য বস্তুর মতো অসহায় হয়ে যাবে তোমাদেরকে খেয়ে ফেলার জন্য গ্রাস করার জন্য চতুর্শের সব জাতি একে অপরকে ডাকবে সেদিন তোমাদের সংখ্যা প্রচুর হবে কিন্তু প্রচুর হলে কি হবে বল তোমরা হবে বানের পানির উপরে সৈলের উপরে যে খড়কুটো ভাসে সে খড়কুটুর মতো ভিত্তিহীনহীন দুর্বল মুসলমানে থাকবে না তোমরা যখন আল্লাহকে ভয় করবে না তখন দুশ্মনও তোমাদেরকে আর ভয় করবে না তোমাদের দুঃশ্মনের হৃদয় থেকে তোমাদের প্রতি যে ভয়টা তাদের অন্তরে আছে এটা আল্লাহ তুলে নেবেন এবং তোমাদের অন্তরে আল্লাহান ঢুকিয়ে দেবেন মোহ মৃত্যুকে ঘৃণা করা মুসলিম তো দুনিয়ার জাতি না দুনিয়াতে থাকবে ঠিকই দুনিয়াকে আবাদ করবে ঠিকই দুনিয়াকে সবকিছু তারা দেবে কিন্তু তাদের মন থাকবে আখেরাত আখেরাতের জন্যই তারা দুনিয়াতে কাজ করবে কিন্তু জাতির সাথে যুদ্ধ বাঁধলে তারা বলতেন তোমরা ইসলাম কবুল করো তাহলে আর যুদ্ধ নেই যদি ইসলাম কবুল না করো তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা কর দাও তাহলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব কোনো যুদ্ধ হবে না আর দুটার কোনো একটা যদি না মানো তাহলে আগামীকাল ভোরে এমন এক জাতির সাথে তোমাদেরকে লড়তে হবে মদ তোমাদের কাছে যত প্রিয় মৃত্যু তাদের কাছে তার চো বেশি প্রিয় প্রিয়ান আমাদের আসল কেরাম তাদের কাছে মৃত্যু ছিল কাঙ্ক্ষিত জিনিস আল্লাহর জন্য মরে যাব আল্লাহ দিনের জন্য মরে যাবো তাহলে আমি সফল হয়ে গেলাম যেমন সহি বুখারিতে একজন সাহাবির ঘটনা আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে কোরআনের মোয়াল্ল হিসেবে এক গোত্রে পাঠিয়েছিলেন তারা করে দিয়েছিল। তিনি সফল হয়ে গেলাম কি বিস্ময়কর কথা কোন সফলতা এটা এটাই হলো আসল সফলতা একজন মুসলিম তো মৃত্যুর আকাঙ্ক্ষী থাকবে ইয়ে মৌতাবিল কাতলা সহি হাদিসে রয়েছে আলবানি যে হাদিসার জামানায় দুই ধরনের মানুষের জীবন জীবিকা খুব সুন্দর একদল পাহাড় জঙ্গলে থেকে জন্য করে চলে যাবে। আরেক দল সমাজের থেকে গেছে ঠিকই কিন্তু সব সময় সে ঘোড় সার অবস্থায় থাকে প্রস্তুত অবস্থায় থাকে কুল্লমা সামে হাই আতানা ফাজা আতন তর আয়লে একটা চিৎকার একটা ভীতিকর আওয়াজ শুনলে সেদিকে দৌড়ে যায় কেন ধরে যায় ইয়াগিল মৌতে আবিল কতলা যাওয়ান না সেখানে গিয়ে আল্লাহর দিনের কোনো প্রয়োজন হলে জীবন দিয়ে দিব মরে যাব খুন হয়ে যাব। এই লোকটা ভালো থাকে প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিগ্রহ এখন সেই দিকে আমাদের না গিয়েও আমরা যদি আকো আবুজ সালা পাত আবুজ জাকা আমরা যদি সালাত কায়েম করি আমরা জাকাত প্রদান করি সব কাজের আদেশ দেই। অসৎকাজের নিষেধ দেই তাহলে তো সমাজ আল্লাহ তালা ওয়াদা করেছেন কসম করে ওয়াদা করেছেন আমি সাহায্য করব। এজন্যই আমরা দেখি আরব জাহান পেশ করে সালা জাকাত আছে সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ তারা হচ্ছে না আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির দেশ হিসেবে পুরস্কৃত হচ্ছেন তাহলে এটা তো অন্যান্য মুসলিম দেশের জন্য বিরাট আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আমরা সাহায্য প্রাপ্ত হবো না আসলে কোরআনে করিম যারা পাঠ করে এবং সাহাবাহিক যেসব ঘটনা কোন কোন দিনকে সাহায্য করার মনোবৃত্তি থেকে সরে গেছি সেখানেই কিন্তু পরাজয় এসেছে একটুখানি ত্রুটি হলে সেখানে পরাজয় হয়েছে হুনায়নের যুদ্ধের কথা এ জাতক ফেলাম তুগুনে আনকুম সাই আহ আল্লাহ সাহায্য না পেলে বিজয়ী হওয়ার কোন সুযোগ নেই তোমাদের সংখ্যা সেদিন তোমরা বললে যে আজকে কিছুতে আমরা সংখ্যা কারণে বিজয় পরাস্ত হব না এত বড় যেখ্যা নিয়ে এসছি সাহায্য করেননি এই মনোভাবের কারণে সেজন্য হুমায়নের যুদ্ধের সাময়িক একটা পরাজয় এসেছিল ওকানা হাক্কান আলাইনুল মিনীন যারা সার্বিকভাবে ইমানের সব শর্ত পূরণ করে ভিতরে বাইরে অন্তরে আল্লাহর প্রতি এটা বিশ্বাস করে যে সাহায্য তিনি করবেন আমার দায়িত্ব এটা করা তাহলে আল্লাহ আমাকে ওই সাহায্য দান করবেন তাহলে সাহায্য কেন আসবে না সুরাহ বলেছেন অপরিহার্য আমি অপরিহার্য করে নিয়েছি আমার উপরে অবধারিত করে নিয়েছি মুমিনদেরকে সাহায্য করা তাহলে অবশ্যই তিনি সাহায্য করবেন আজকে সারা বিশ্বের মুসলমানদের যেই দুর্গতি এই দুর্গতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দিন কে সাহায্য করতে হবে আল্লাহ বলেছেন আল্লাহর আল্লাহ মহসেন্লের একশো আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যারা মোত্তা আল্লাহ তাদের সাথী যারা মোহসিন পুরায়ণ আল্লাহ তাদের সঙ্গে সাহায্যকারী আসুন তাহলে করি আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার চেষ্টা করি আজকে এ পর্যন্তই সমাপ্ত করলাম ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম সালাত ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা